Muhammad R Patat Ibn That is the only thing I can forget... jednak this type of question must do as the año 50 del cut. I am honored thatto be the Hoyas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 তাদের আদর্শ কি ছিল মোটামুটি এই কয়টা বিষয় আলোচনা হবে যে জবের দুর্বলতা এটার কারণে অন্যের নসিহাত গ্রহণ না করার প্রবণতা এর থেকে বাঁচার উপায় এবং পূর্ববর্তীদের এই ব্যাপারে আদর্শ নিজেকে নির্ভুল মনে করার ব্যাপারে কোরআনিকারিম আল্লাহ তালা বলেন আহিম ফাল নিজেদেরকে তোমরা পবিত্র ঘোষণা করো না কে বেশি ক্ষুদা ভিরু তিনি ভালো জানেন আল্লা ত এই ধরনের ব্যক্তিদের নিন্দা করে বলতেছেন আলম তিন ওদেরকে আপনি দেখেন না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 মূল্যায়ন করবেন না বরং মাতুবল্লা সারাইর স্মরণ করো সেই দিনকে যেদিন ভিতরের নেপথ্যের বিষয়গুলিও প্রকাশ করে ফেলা হবে তো এই কেউ যদি ভিতরে কোনো অবস্থা পোষণ করে তাহলে সেটা তার উপরে দিয়ে প্রকাশ পাইয়ে যায় হাদিসের মধ্যে আসছে রস্লা বলেন লাং ফুসাকু তোমরা নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না কেউ যদি কোনো গোপন অবস্থা নিজের ভিতরে পোষণ করে আল্লা তালা সেই অবস্থাটার পোশাক তার বাহ্যিক অবয়বে দেন। বাহ্যিক আচরণের মধ্যে এটা প্রকাশ পায় যায় কেউ যদি ভালো অবস্থা ভিতরে পোষণ করে তো বাহ্যিকভাবে তার একটা ভালো মানুষ হওয়ার এটা একটা প্রকাশ হয়েই যায় কেউ যদি মন্দ অবস্থা ভিতরে ধরে রাখে পোষণ করে তাহলে সে খারাপ ই একটা লোকদের ধারণা বা সমাজের মধ্যে এই ধরনের একটা তার দৃষ্টিভঙ্গি এটা প্রকাশ হয়েই এইজন্য নিজেকে ভালো ঘোষণা করা নিজেকে ভালো হিসাবে প্রকাশ করা এর প্রয়োজন নেই নিজে ভালো হওয়া এটা হলেও জরুরি ভালো হিসাবে প্রকাশ করা এখন এই বিষয়ে ডায়রেক্ট বিশ্লেষণ করতেছি তো মনে মনে নিজেকে নিয়ে মুগ্ধ থাকা নিজেরটাকে সঠিক মনে করা এটাও ভুল নিজেকে নির্ভুল প্রকাশ করা এটাও অপরাধ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 কাউকে কোনো ব্যক্তিকে দলিল প্রমাণ ছাড়া খারাপ বলা বা খারাপ ধারণা করা ছাড়া কোনো মুসলমানকে বাহ্যিকভাবে যেই ব্যক্তির আচার আচরণ কার্যক্রম ভালো এই ব্যক্তিকে কোনো দলিল প্রমাণ ছাড়া খারাপ মনে করা অন্যায়কারী মনে করা ইসমুন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 দলিল প্রমাণ ছাড়া অন্য কাউকে খারাপ ধারণা করা এটাও নিষিদ্ধ কাউকে ভালো হিসাবে সার্টিফিকেট দিয়া দেওয়া ভালো হিসাবে কি দিয়া দেওয়া ঘোষণা দিয়া দেওয়া নিজে হোক বা অন্য কাউকে হোক এটাও নিষিদ্ধ এটাও শরীর এটা পাপ নিজেকে খারাপ হিসাবে চিত্রিত করে রাখা নিজে খারাপ হিসাবে চিত্রিত থাকা এটাকে কোনো বিষয় মনে না করা আমি খারাপই। শরিয়াতে কাম্য না আর এটা থেকে যদি একটা মানুষ বিরতা না থাকে তাহলে তার দ্বারা যে ধরনের অপরাধ হইয়া যেতে পারে আল্লাহাস যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তা করতে পারো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 অপরাধী হিসাবে সর্বদা মনে করবে এবং এই অপরাধের সংশোধন আমার জন্য প্রয়োজন এই একটা অবস্থা ধরে রাখবে নিজের মধ্যে মানুষ মানুষের সঠিক অবস্থান হলো সে আল্লাহ তালার কাছে সর্বদা নিজের অপারগ বানিয়ে রাখবে অক্ষম হিসাবে প্রকাশ করবে নিজে দোষী অপরাধী হিসাবে তার সামনে বিনয়ের সাথে থাকবে কাকতিমনীতে করবে কান্নাকাটি করবে এটাই হলো মানুষের স্বাভাবিক অবস্থা এর উল্টাটা সে নিজে মুগ্ধ হয়ে আছে। নিজেকে নিয়ে আসে গৌরবান্বিত নিজেকে নিয়ে আসে খুব ফকরের মধ্যে অহংকারের মধ্যে নিজের থেকেই নির্ভুল মনে করে এইটা হলো তার জন্য একটা খারাপ অবস্থা আর কি এটা হইলো সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা অন্য এক হাদিসের মধ্যে রসদ আলহাম শেষ জমানায় যখন দুরবস্থা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে সেই করেছেন কি চলে আসবে তখন আমরুবিল মা রুফান নাহিয়ান কি থাকবে না কার্যকরী থাকবে না তখন জনসাধারণের জন্য যারা চিন্তা করতে যাবে তাদের অবস্থা এমন হয়ে যাবে যে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 বিভ্রান্ত করতেছে মানুষের মন যোগায় কথা বলতে যে রোগটা মানুষের মধ্যে বড় আকারে দেখা দিবে সেটা হলো হাওয়ার মুদ্রা যে খুশির অনুসরণ শুরু হয়ে যাবে কেউ কেউটা মানবে নিজে যেটা ভালো মনে করে সেটার পিছনে সর্দি এই যে নিজেরটাকেই নিজে অগ্রসর করে রাখা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এটা মানুষের একটা মারাত্মক রোগ আর এই রোগের পরিণতি হল কি যে তার মধ্যে অহংকার সৃষ্টি হয় কি এসে যায় অহংকার এসে যায় তখন সে নিজেকে সত্তর চেয়ে বড় মনে করে হক এমন বস্তু যার সামনে যে কেউ মাথা নত করতে কি বাধ্য কিন্তু সে তখন হকের সামনে মাথা মাথা নিবে কিন্তু দেখেন এক ধরনের লোক ছিল যাদের ব্যাপারে আল্লাপাক বলেছেন কোন তাদের আচরণটা এভাবে প্রকাশ করেছেন লৌকা না খাই ইলে তারা বলে যে সেই দিকে আমাদের আগে যেতে পারতো না সাধারণভাবে রসমের প্রাথমিক অনুসারে কারা ছিল দুর্বল শ্রেণীর লোক তখন সমাজের প্রতিষ্ঠিত বড়রা তারা কি বলতেছে লু না এলেই যে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 নিজেদেরকে বড় বানিয়ে রেখেছে তারা বড় ধরনের যেই অহংকারের সাথে ইমান কি হয় না মিশে না এক দিলের মধ্যে দুইটা জিনিস ইমান এবং কিবির দুটো কি না? একত্রে থাকে না আর কিবিরের ব্যাখ্যা করা হয়েছে মধ্যে সে জান্নাতে প্রবেশ করবে না আলি আসাল্লাম এই কিবরিন অহংকারের ব্যাখ্যা করেছেন বাতারুল হকি ও বাতারুল হক সত্যকে मिथ्याल कंतभुक्त बतारूल हकर अंतर्भुक्त सत्य के प्रत्याख्य कर, कर लोक दे के तुच्छ ज्ञान ह्ञान कर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 এটা কি তাকাব্বর অহংকারের অন্তর্ভুক্ত হল যে সত্যকে প্রত্যাখ্যান করে আর লোকদেরকে তুচ্ছ জ্ঞান করে এটা হলো তাকাব্বুর বরং ভালো পোশাক পরিধান করা ভালো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 তার মধ্যে আল্লাহর নিয়মতের প্রকাশ থাকাটা এটাই শরীরে কামনা করে এটাই কেমন অহংকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সবচেয়ে বড় যেটা সেটা হইল কি যে তাদের মনের চাহিদার পরিপন্থি কোনো কিছু তারা কি করে না গ্রহণ করে না সেই সত্যটাকেই তারা গ্রহণ করে যেটা তাদের মনের চাহিদা অনুযায়ী এটাকে কারিমে আল্লাহ রব আলমিন খুব জঘন্যভাবে এর চিত্র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 এইভাবে যখন একটা নিজেকে বড় করে রাখে নিয়ে আগে বাড়তে নিজেকে এইভাবে বড় বানায় রাখতে থাকে অন্য লোকদের চেয়ে নিজেকে উঁচু মনে করে অতপর সে জব্বারিনদের মধ্যে জালিনদের মধ্যে অত্যাচারী এবং স্বৈরাচারীদের মধ্যে নাম নামের অধিবেশী কোন শ্রেণীর লোক হবে এটা বলবো কুল্লুতির জাফি রুরার স্বাব খটে স্বভাব কোনো ধরনের মায়া মমতা দরদ এইগুলো তার মধ্যে নেই বল জওয়াজ আল জামুয়াউল মানুয়া সম্পদ সঞ্চয়কারী জমাকারী সম্পদ আটকে রাখে বল মুস্তাকবিরও অহংকারী আল ওখতাল উল ফখুরও আর যারা আমার সাক্ষাতের আশাবাদী না তারা বলে যে কেন আমাদের নিকট ফেরেসের করা হয় না অথবা আমরা কেন রবকে দেখতে না। তারা নিজেদেরকে অনেক বড় ভেবে রেখেছে এবং অতিরিক্ত বাড়তি বেড়ে গিয়েছে তাদের অবস্থান অথবা যে তারা করতে আল্লাহ এসে তাদেরকে দিয়ে হবে। তাদের সাথে এসে কথা বলে যেতে হবে হাত্তা নু মিসলামা উতিয়া রসুল্লাহ রসুলগঞ্জ যেভাবে সরাসরি আল্লাহ থেকে পেয়েছেন এইভাবে যতক্ষণ আমরা না পাবো আমি তো আর ছোটখাটো একজন কেহ না কি অবস্থায় বসে গেছে যে আল্লাহর পক্ষ থেকে রেখে দেওয়া আনসন না তার জন্য কিনা যথেষ্ট না শরীয়তের তার জন্য যথেষ্ট না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 ইমানদারদেরকে নিয়ে হাসি তামাশা করতো করতের করত। এই ধরনের অহংকারীদের আচরণ সাধারণ মোমেনদের ব্যাপারে পরে কি হবে এটার পরিণতি সেই দিন ইমান দাররা কাফেরদেরকে নিয়ে তামসা করবে হাসবে আরাম কে তারা ওদের অবস্থা প্রত্যক্ষ করবে দেখতে থাকবে কাফের দের কাফেরদেরকে প্রতিদান দেওয়া হয়েছে কাজের যা তারা করতেছিল এখন উপযুক্ত প্রতিদান তারা পাচ্ছে এই কাফেররা দুনিয়ার মধ্যে ইমানদারদেরকে নিয়ে তারা কৌতুক করে হাসি তামসা করে আর বাস্তবতা হলো যারা ক্ষুদা ভিরু তারা এই কাফেরদের চেয়ে উন্নত হবে কেয়ামতের দিন এখন এই সত্যের ওপর থাকতে হলে এই দুরবস্থা থেকে বাঁচতে হলে নিজেকে হকের অনুগত বানাতে হলে ধৈর্য ধারণ করতে হবে এই জন্য আল্লাহ তালা করে বলে দিয়েছেন আতাস ভীর আমলা হাপতেই যে সত্যের উপর তোমরা কি অটল থাকবে ধৈর্য ধরবে না ধৈর্য ধরবে না এই জন্য তাকাব্বুর এটা স্বাভাবিকভাবে এটা জঘন্য একটা মানসিকতা দুর্বলতা যার কারণে মানুষ হৃদের থেকে কী হয়ে যায় বঞ্চিত হয়ে যায় হক থেকে সে বঞ্চিত হয়ে যায় বাকি দুনিয়ার মধ্যে যারা অহংকার আছে মোতাকাব্যের আছে এদের সাথে নরম আচরণ আবার এই মোতাকাব্যেরগুলি কি করে দেয় আরো বেশি বাডাযাদে দেয় এই জন্য ফাঁসেক ফুজার এদের সাথে কি করা বাহ্যিক আচরণে কঠোরতা করা তাদের সাথে নিজের ব্যক্তিত্ব ফুটায়া অহংকার দেখানো এইটা আবার শরীর দেখানো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 পূর্ববর্তীদের মধ্যে কারনের ব্যাপারে কুরানি কারিমিনের সীমা লঙ্ঘন করেছে তাকে এই পরিমাণ ধন দিয়েছি যে তার চাবি সমূহ শক্তিশালী একটা দলকে বোঝায় নুব্জ করে দেয় শক্তিশালী একটা দলের জন্য চাবির বোঝা বহন করা যায় কারণ কে তার সম্প্রদায়ের লোকেরা বলল যে তুমি আনন্দে খানা হয়ে যায় না উৎফুল্ল হয়ে আত্মহারা হয়ে যায় না এই ধরনের উল্লসিতদেরকে আল্লাহ পছন্দ করেন जमीन ग्रास दिए दिए रूप थ परित्रणा कि পরিত্রণের ব্যবস্থা হাদিসের মধ্যে উদাসীন রাখে আসলে একই সাথে মানুষ সব কাজ করতে পারে না কেউ যদি নিজের দুশ দিকে দৃষ্টি দেয় তখন অন্যের দুশ তার নজরে না আর যতদিন অন্যের দুশ খুজে ফিরতে থাকবে নিজের দুষ্ট্রুটি কি পাবে না নজরে পড়বে না এইজন্য খালি অন্যের দুষ্ট্রুটির পিছনে সে নিমজ্জিত এর একটা প্রমাণ আর যে নিজের দুষ্ট্রুটির দিকে নজর দেয় সে অন্যের দুশ্রুটির ব্যাপারে কি থাকে উদাসীন থাকে তার দ্বারা গিবত তোহমত অন্যর প্রতি হিংসা বিদ্বেষ এগুলি কম হয় তো এই জন্য বাঁচার ব্যবস্থা এটা যে নিজের দোষের দিকে দৃষ্টি দেবে তখন নিজেকে ছোট মনে হবে তার দিকে সবগুলোর রহমত ধাবিতে হবে সত্তর গ্রহণ করা তার জন্য সহজ হবে যে তোমরা পরস্পরে হিংসা করো না শত্রুতা পোষণ করো না ধোকাবাজি করো না একে অপরের পিছনে পড়ো না মুসলমান একে অপরের ভাই হয়ে থাকো মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই শরীয়তে মুসলমান মুসলমানের ভাই কোন কাফের বংশগত ভাই হইলো সে মুসলমানের কিনা শরিয়তগত ভাবে ভাই না সে তার উপর জুলুম করবে না তাকে অপদস্থ করবে না কখনো তার সাহায্য প্রয়োজন সাহায্য না করে নিজে নিজের एमटा मुसलमान साथ करबे तुच्छ ज्ञान करबे और तकुआ हाहआ अंतर भाकुआ प्रकाश ता घटे कि दिया তার প্রতি তার মর্যাদা বোধ তার সম্পদের কারণে বা তার দণ্ডতার কারণে তার অন্য কোনো দুর্বলতার কারণে ক্ষুতের কারণে তাকে সে কি করে তুচ্ছ জ্ঞান করে अन्या तक जो शक्तिशाली से सब भलो सब श्रेणी माध्यम देखें जो शक्तिशाली अवस्थान आज सब दुरबल घर चापाटे সংসারের মধ্যে বলেন পরিবারের মধ্যে বলেন সমাজের মধ্যে বলেন দেশের মধ্যে বলেন রাষ্ট্রে রাষ্ট্রে বলেন যারা শক্তিশালী তারা যা করবে যারা যা করবে হাজার হাজার নারী শিশু সবকিছু মারতেও থাকে লাখ লাখও যদি শেষ করতে থাকে তারপরেও তারা শান্তিকে শান্তিবাদী আর যদি কোনো মজলুম নিরীহ অসহায় ব্যক্তিরা বাঁচার জন্য ভাই হারাম দমহ অমালহ আই তার জন্য নিষিদ্ধ অপর মুসলমানের রক্ত অপর মুসলমানের সম্পদ অপর মুসলমানের সম্মান এটা সেই হস্তক্ষেপ সেখানে সে করতে পারে না তার কাছে সম্মানিত এই তার সম্মান রক্ষা করা তার জন্য কর্তব্য তার জন্য নিষিদ্ধ এই সম্মানটাকে কি করা নষ্ট করা তো একজন মুসলমানকে সম্মান দিতে হবে সে কি হিসাবে মুসলমান হিসাবে সে যে শ্রেণিরই হোক যে কোনো পজিশনে এসে থাকুক সাজানো দেখেন আমাদের মধ্যে যদি কোনো মামোর কাজে পারদর্শী হয় খুব ভালো সার্ভিস দিতে পারে তখন সে আর আমির কে কী করতে চায় না মানতে চায় বা কোন আমির সম্পন্ন হয় তখন দুদিকে মুসলমান হিসাবে কাউকে মেনে নেওয়া এই বিষয়টা আমাদের মধ্যে খুব কম রবি হোসেইন ওনাকে একজনে জিজ্ঞাসা করলো আপনি মানুষের নিন্দা করেন না মানুষের কোনো আমি তো আমার নিজের উপরেই আমি সন্তুষ্ট না আমার নিজের কার্যকর আমার কাছে কি না পছন্দ না তো আরেকজনের কি নিন্দা করব দৃষ্টিভঙ্গিটা দেখেন কেউ যদি নিজের ব্যাপারে তখনই সে মানুষের অবস্থা হয়ে গেছে যে মানুষ আল্লাহকে ভয় করে অন্য মানুষের পাপাচারের কারণে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 নির্বয়ী হয়ে আছে আর অন্যদের খত রাজিয়াল যিনি এত বড় হলিফতুল মুসলিম রসদ আলাইসলামের সাথে তাদের কুরবানি কত উঁচু পর্যায়ের এবং কত বেশি জানাই দিয়েছিলেন এই গোপন বিষয়গুলি হুজাই ফের জানিয়েছিলেন নিজের ব্যাপারে হুজাই ফের আনহুকে গিয়া জিজ্ঞাসা করতেছে मन करते जानना तो हम क्या हक बुझी हकर पथे चलते हक जमे आजाते ना गाना जा আমাদের মধ্যে এই মারাত্মক একটা আত্মভরিতা কাজ করে আমাদের তো কোনো নিজেদের নিয়ম কানুন মাননের কোনো অথচ ব্যক্তি তিনি আতঙ্কিত আশঙ্কাগ্রস্ত যে না জানি তার নাম মোনাফেকদের মধ্যে আছে আসলে বাস্তবতা হলো হাসান বসির রহিমাল্লাহ বলেন মা আসবাহ মানে মুমেন হলে তার মধ্যে নেফাকের আশঙ্কা থাকবে সে আতঙ্কিত থাকবে যে আমি না জানি নিফাকের মধ্যে পড়ে যায় না জানি আমার মধ্যে নেফাক চলে আসে না জানি গুণ আমার দ্বারা প্রকাশ পায় নিজেকে নিয়ে আতঙ্কিত থাকবে যার মধ্যেই ইমানের অবস্থা যত দুর্বল হবে সে ইমান চলে যাওয়া নিয়ে বা ইমানের বিষয়টা নিয়ে সে তত বেশি উদাসীন থাকবে চিন্তা থাকবে ইনিয়া তিনি বলেন তারা নিজের উপর মুনাফিকির ভয়ে আতঙ্কিত যে না আমি মুনাফিকির মধ্যে পড়ে যাই আর বাস্তবে মুনাফকি ছোট ছোট নেফাক গুলি বড় নেফাকের কি যায় कारण हो जाए जेमन नुनादुलिप्त होते मानूष की मध्य लिप्त हो जाए बार बार जो गुना करते थके ইমান তার স্বল্প হয়ে যাওয়ার ইমান তার থেকে ছিনিয়ে নেওয়ার অবস্থা সৃষ্টি হওয়া যায় মৃত্যুর সময় তখন আর সে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করতে পারে না আর আল্লাহর ব্যাপারে কু ধারণা নিয়ে যখন কেহ মৃত্যু বরণ করে তখন সেইমান হয়ে মৃত্যু বরণ করে আল্লাহর রহমান সে তাই না এটা একটা বড় মারাত্মক পয়েন্ট গুনাহের মধ্যে যখন কেহ বারবার জড়িত হইতে থাকে তখন মৃত্যুর সময় তার এই গুনাহের কারণে তার মনের মধ্যে আল্লাহর উপর কোন আশা জাগ্রত হয় না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 আর সেটা ইচ্ছা করে কোন কিছু করার না তখন এইগুলো দেখেন না যখন মানুষ হচট খায় ধাক্কা খায় কেউ বলে মারে কেউ বলে কেউ অন্য কোনো শব্দ করে কেউ বলে ইন্দালিল্লা এমন বিভিন্ন শব্দ করে না যে যে দেশের সেই ভাষায় একটা শব্দ কি করে উচ্চারণ করে সেই উচ্চারণটা কিন্তু সে যারা সারাটা জীবন চেষ্টা করে গেছে সৎ থাকার জন্য তখন তার ওই কি বের হয়ে যাবে ভালো জিনিসই তার মুখ দিয়েও হবে আর মনের মধ্যেও সে ভালো জিনিসই জাগ্রত হবে আশাবাদ আশাটাই তার জাগ্রত হবে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 নিরাপদ মনে করা আত্মম্বরিত লিপ্ত হওয়া নিজেকে নিয়ে নিজে তুষ্ট থাকা নিজেকে বড় কিছু মনে করা এখন এর বিবৃতটা হলো আসলে বিনয় যে নিজেকে তুচ্ছ জ্ঞান করা নিজেকে ছোটো জ্ঞান করা নিজেকে অসহায় মনে করা আর এই অসহায়ত্বটা এটা প্রকাশ পায় কথা দিয়া কাজ দিয়া পোশাক পরিচ্ছদ দেওয়া আসবাবপত্র দেওয়া বাড়িঘর দেওয়া এই পাঁচভাবেই অসহায়তাটা প্রকাশ পায়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 এই প্রবণতা তার মধ্যে আর প্রতিযোগিতা ঠোডাঙ্গি দেখানি এইগুলো নিয়ে যখন ব্যস্ত হয়ে থাকে তখন সে কি মধ্যে জড়া যায় অহংকারের মধ্যে জড়া যায় এই সবগুলির ক্ষেত্রে যখন নাকি সে এইভাবেই চলতে থাকে তখন পরিপূর্ণ মোতাকাব্যের হিসাবে সে নিজের গড়া তোলে মোতাকাব্যের হয়েই যায় আসলে তো অহংকার এবং বিনয় এর মূল অবস্থান তো হইল অন্তরে কিন্তু বাহ্যিক এই বিষয়গুলি দিয়া সেটা কি পায় এই কথাবার্তা এইগুলি এর ব্যাপারে সে কি হয়ে যায় সেখানে থেমে যায় সেইটার পিছন সে ছুটে না মানে আবসারা লাম বাহু আহাদান কেউ যদি নিজের দোষ দেখে তো অন্য সে দোষী বানাবে না বামু আর কেউ যদি নিজের দোষ দেখার ব্যাপারে অন্ধ থাকে সে কখনো রাস্তা পাবে না আমি কোনো কাজ জীবনে করছি আমি ঠিক কাজ করবো এখন এই যে মানসিকতা আমার দ্বারা কোনো কি না ভুল হয়ই না আমি যা করি করি ঠিক করি এই লোকটা এখন ঠিক হবে কিভাবে বলেন মানুষও কিন্তু প্রচুর বিদ্যমান যে নিজের টাকেই ঠিক ভাবে মসজিদে দাঁড়ায় কি দিচ্ছেন খুব বা দিচ্ছেন তিনি বলতেছেন যে তোমরা মহিলাদের মহৎ খুব বেশি করে নির্ধারণ করো এটা কোন সম্মানের বস্তু না এক মহিলা দাঁড়ায় বলতেছেন যে উমর আপনার কথা মানব কথার প্রতিবাদ করে উঠছে তারপরেও কি একটা বিষয়ে। ইসলামী একটা বিষয়ের মধ্যে দৃষ্টিভঙ্গি পোষণের ক্ষেত্রে এইভাবে বলতেছেন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 আমি রসলের সাথে এত দিনে এই ব্যাপারে বক্তব্যটা কি মহিলা বলতেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ও আই তুমি তোমরা যদি কোনো মহিলাকে মহাস্বরূপ স্বর্ণের স্তূপ দিয়ে থাকো स्वर्ण स्तूप की तुम्हें महिला कथा कि मे बर्मिसे महिला पर्यत उमर चेक्कुर आन भलो बुझे সামনে এইভাবে নত ছিলেন এই জন্য আল্লাহ তাদেরকে উঠিয়ে দিবেন উন্নত করে দিবেন মোহামানি ওয়াজ্লাহ আর যে আল্লাহর উপর আগে বেড়ে যাবে আল্লাহ তালা তাকে নিচু করে দিবেন এই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 মদিনাই থেকে যুদ্ধ করা হবে না মদিনায় থেকে বের হয়ে যুদ্ধ করা হবে আবদুল্লাহ নেওবাই পরামর্শ দিছে যে মদিনাই থেকে যুদ্ধ করাই কি হবে সমীচীন হবে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 ইমলিস যুক্তি বহির্ভূত সে এটা যুক্তি নিজের খেয়াল খুশি এর পিছনে সে চটছে আল্লাহর নির্দেশের সামনে মাথা কি করে নাই নত করে নাই আমাদের বর্তমানে বিভিন্ন দল বিভিন্ন শ্রেণী বিভিন্ন এত ভাগ হওয়ার একটা কারণ এটাও। যে আমরা সত্যের সামনে নিজেকে সমর্পণ করে দিইনি এক একজন এক একটা দলীয় মনোভাব একটা গোষ্ঠীগত অবস্থান দেশীয় বা বিভিন্ন ভাবে কোনো একটা ঝুঁক প্রবণতায় আমরা কি হয়ে আছি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 नहीं जे जे दिया दिया, बदलते नहीं। बदल देते हैं कुरान देवर्तन कर दे घोर निजे साथिट कर নিজেকে কোরআন কি করে সাচে গড়ে তোলে না নিজে ওইভাবে সে কোথায় যাবে জান্নাতে যাবে দলিল কি আল্লাহ তালা কোরআনে কারিমে ফেরাউনের ব্যাপারে বলছে আসাদ্দাল আজাদ পরিবারে আসাদুল আজাবের মধ্যে প্রবেশ করাও। ব্যাখ্যা দিয়া নিজের পক্ষে নেওয়া যেকোনো বিষয় রে আল্লাহ মানুষ দেখে বা হাইওয়ানের নাটে বানাইছেন মানে সে কি করতে পারে কথা ঘুরাইতে পারে এই জন্য ঘোরা নিয়ে আসা যায় কিন্তু এটা হেদায়াতের পথ না ব্যাপারে কি করছে এই জন্য রসদাম ওই মোনাফেকদেরকে বলেছিলেন যে তোমরা উজর দেখায় না লিরু উজোর কি করে না দেখায়ও না উজর দেখানোর দরকার নেই এই সমস্যা ছিল সেই সমস্যা ছিল দেখানোর দরকার নেই তোমাদেরকে তোমাদের অবস্থার কি করে সে বানাই ফেলে আর বানাইতে বানাইতে তার একটা যোগ্যতা হয় তোমাদের সংশোধনের রাস্তা তার জন্য খোলা থাকে না স্বয়ং রসুল সাল দেখেন ওদিনে যাওয়ার পরে আনসারী সাহাব দেখছেন যে তারা খেজুরের গাছের মধ্যে করে। নিজেরা পুরুল গাছের ফুল মাদা গাছের মধ্যে নিয়ে শুকায় যে আসলে একটা কি অপ্রয়োজনীয় জিনিস সাধারণত ফল ফুলের বিভিন্ন ফসল আদির পরাগায়ন হয় কি দিয়ে বাতাস দিয়া পশু পাখি দিয়া বিভিন্ন দিয়া ফোরিং টোরিং এগুলি দিয়েই রসুল ভাবছেন যে খেজুরের পরাগায়নটার জন্য আলাদাভাবে ওই বছর খেজুর কি আসছে কম আসছে তখন রসাম বলেছেন আং তুম উমুরি কুম তোমাদের দুনিয়াবি এই বিষয়গুলি তোমরা ভালো যান রসাম নবি এখানে তিনি কোন নিজের অদৃশ্য পবিত্রতা দেখায়া। এখানে রসল নিজের ইয়াটা কি করে চাপাইয়া দেন বিষয় একটা অভিজ্ঞতা । এটা হয়েছেন এই বাস্তবতাটা কি করেছেন মেনে নিয়েছেন এখানে আসলে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে আসলে সত্যটাকে সত্য হিসাবে এটাকে নেওয়া এবং এটাকে গ্রহণ করে নেওয়া এটা হলো শরীরের কামনা এর পথে বাধা হলো মানুষের অহংকারটা আর এই অহংকার আর ইমাম একসাথে থাকে না এই জন্য পারবে নিজের অহং নিজেকে নিজে ভালো মনে করাটা এটাকে ছাড়তে পারবে সেই পরিমাণ সে হকের পথে থাকাটা তার জন্য সম্ভব তুলে হোদার সময় শাহাবাহি কালামের সবার সিদ্ধান্ত ছিল যে আমরা এই সন্ধি করব না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 তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও সাহাবাই নিয়ে মশা করতেন নিজে যদি সিদ্ধান্তের ব্যাপারে একেবারে নিজেকে স্বতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করতেন আর স্বতন্ত্র হিসাবে ধরে রাখতেন তাহলে রসলাম কি পরামর্শ করতেন প্রয়োজন ছিল তারপরে রসদালাম সাহাবাহিক শুধু পরামর্শ আমি সেই বিষয়ে আর কোন দিমত পোষণ করব না সেই বিষয়ে আমি সিদ্ধান্ত দিয়ে দিব দেখেন রসদাম নবী হয়েও অন্যদের সিদ্ধান্তের উপর নিজের সিদ্ধান্ত রাখতেছেন নিজের থেকে সরাসরি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন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 মান্যকারী মুসলিম অর্থ হলো কি মান্যকারী সে আসলে নিজের থেকে কি করে না চলে না সে আল্লাহকে মেনে আল্লাহ বিধান অনুযায়ী পরিচালনা করে মুসলিম। যার মধ্যে আসলো না সে আসলে মুসলিম হলোই না আমার সুবিধা অনুযায়ী আমি চললাম যেটা সুবিধা হইলো সেটা এটারই অনুসরণ করলাম যেটা সুবিধা স্বার্থের বিপরীত হলো সেটার অনুসরণ করলাম না এটা নাম শরীয়ত পালন না কাফির মুশেকরা যত বিপরীত না হিসাবে সেগুলি তারা কি করতেছে করতেছে এর দ্বারা তারা সেইগুলি কারণে কোনো পুণ্যবান হয়ে যাবে না নেককার হয়ে যাবে না তখনও তাদেরকে বলা হবে না যে তারা পুণ্য পুণ্যের কাজ করতেছে আল্লাহ আমাদেরকে এমন করার তো